তো এখানে প্রথম যে বিষয়টি সেটি ভাই বলছেন যে সালাম নামে তো কোনো ফেরস্তাই নাই ইহুদিদের থেকে ইহুদিদের বিভিন্ন গ্রন্থে বিভিন্ন জায়গায় নামে একজন ফেরিস্তার উল্লেখ আছে তাহলে মৃত্যু যেই ফেরেস্তাদের দ্বারা হয় এই ফেরস্তাদের ডিপার্টমেন্ট নাম কি মানুষ অন্যান্যকার সবার মৃত্যুর কাজটা তারা করে থাকে। তো মানে নবী সাল্লাহামের মৃত্যুর সময় এরকম মালাকুল মাউথ এসে নবী সালামকে অনেকগুলো প্রশ্ন দিয়েছেন। এই বিষয়গুলো মানে আবেগের আবেগের বিষয় মানে অনেকে নবী সাল সাল্লামের মৃত্যু যদি আবার বলি যে মানুষের মতো হয়েছে তাহলে তো নবী সাল সাল্লাম ছোট হয়ে যান নবী সাল সম্মান বাড়াইতে হবে সম্মান বাড়ানোর জন্য এরপরে এনতে কালে করছেন এনতে কালের সময় তো আরেকালের পরে তো আর হাদিস বর্ণনা করতে পারেন না নবী এখন এই শেষ মুহূর্তে যে কথাবার্তা হইলো এই কথাবার্তা গুলো শুনলো কে নামের আয়সারা দিলার সাথে জবাব দিচ্ছেন বরং হাদিসে আসছে যে নবী সরামের সর্বশেষ কথা যে কথার পরে নবী সরাম আর কোনো কথা বলেন নাই সেটা ছিল আসমা মালাকাত আমারা সলাৎ সলা মানে নামাজের ব্যাপারে তোমরা খুব সাবধান থাকিও খুব সতর্ক থাকিও সলাদ যেন তোমাদের বাদ না যায় এই সলাতের বিষয়টা বলার পরে নবিসের কথা বন্ধ হয়ে গেছে এরপর আর নবিসাম কোনো কথা বলেননি আল্লাহ রফিক আল্লাহ আলার সাথে মিলিয়ে দাও অর্থাৎ আল্লাহর সাথে মিলানোর জন্য আল্লাহ পাক দোয়া করতেছিলেন তো ওই যে কথাগুলা বলা হয় এই কথাগুলার কোন দলিল ভিত্তিক কোন প্রমাণ নেই কোরআন এবং সুন্না ভিত্তিক কোন দলিল নেই সামনে উপস্থিত ছিলেন এই নবিসাম এই কথাটা বলার পরে আর কোনো কথা বলেন নাই এরপরে নবীলাম চোখ বন্ধ করে ফেলছেন শুয়ে এরপরে আয়সা আবার খবর দিলেন এক নম্বরে খবর দিয়েছেন তার বাপকে দেখার জন্য তখন অমরও আসছেন অমর আসে চিৎকার শুরু করছেন যে আল্লাহ রসুল মারা যান ঘুমাইছেন বা কোথাও গেছেন কেউ যদি বলে মারা গেছে তাকে কতল করা হবে পরে আবু বকরান এসে তিনি সোজা নবী দেখলেন চুম্বন দিয়ে তখন তিনি বললেন ইন্দা মোহাম্মদ আল্লাহ এল করেছেন মারা গিয়েছেন তিনি বাইরে এসে ওমর বললেন যে থামো ওমর বলে না থামা থামি নেই এটা তালাবাদ করলেন মানে যেখানে মৃত্যু সম্পর্কিত আয়াত আছে সেগুলো তিনি তালাবাদ করতেছিলেন সাহবাই কালিম বলতেছেন আমাদের কাছে মনে হচ্ছিল আয়াতগুলো এখন নাজিল হচ্ছে সবকিছু বাকি যাওয়া হয়েছে তো ওই যে আজরা মালাকুল কি জিজ্ঞাসা করছে সেটার ব্যাপারে আমরা কিছু জানি না জি